আবু সঈদ রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে সালাত ঠান্ডা হলে পরে আদায় করবে কেননা গরমের ভীষণতা জাহান্নামের উত্তপ হতে হয়